নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রবুল্লা আল আমাদের সকলকে দান করেন সকলে বলুন আলহামদুলিল্লাহ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 اياك نعبد وإياك نستعين صدق الله يعني. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لَنْ كَانَ لِلْمُؤْمِنِ مَا تَمَسَّكْتُمْ بِهِ مَا كِتَابُ اللَّهِ وَسُنَّةُ رَسُولِهِ أُتْقِنَا طَال النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَصَدَّقَ رَسُولُهُ النَّبِيُّ وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَاغْفِرْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ سبحان الله وبحمده سبحان الله العظيم ربي زدني علما ربي أسر ولا تعسر وتمم علينا بالخير হৈমতি ক সকলে মোহব্বতের সাথে একটু জিকির করেন الله لا اله الا الله لا اله الا الله محمد الرسول الله الله كيا مبارك هاي الله শা কাম হিকো হমামী দিল মজ রো হা আহ তুমরা তুম allah <laughs> allah allah তুমরা মা শোপ হি لا এম লাম সহিলপুর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃকে আয়োজিত পবিত্র মাহের রমজান উপলক্ষে পাঁচদিন ব্যাপী ধারাবাহিক তাফিসুল ফোর মাহফিলের কলিজা টুকরার সহ যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দাদেশীমা দুনিয়ার জন্য আশা ও বসার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন चले आस महाबे दुनिया का मुक्त हो मुक्त पर्दार आड़े बसे जान मोन मैं सकले सको कबूल माफ पड़ो आशा करते रमजान मास की प्रथम दिन पर विस्तार आलोचना कर সাংসারিক প্রয়োজনীয়তা মানুষের আসে না কোন দোকানে যাই চাউলের দোকানে মরিচের প্রয়োজন হলে হলুদের প্রয়োজন হলে নুনের প্রয়োজন হলে সবজির প্রয়োজন হলে তো দ্রুত এই দুনিয়ার বাজার দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে বাড়িতে গেলাম দেখা পাইলাম না আপনারা শুনছেন বন্ধু বন্ধুকে ধোকা দিতে পারে দুনিয়ার বন্ধু বন্ধু আল্লাহ কি বলেন গা গুণ দা গা নবাসায় গাহ গুণ দা গা হবাসি तीय गए रजनी जख निर प्रभुर नाम जपियता खन अतीय गभर है रजनी जख निर प्रभुर नाम जपियता खन प्रभुर करुणा जो पाइबारे जाओ अति गभर हाते तहन गान गाओ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছেন বড় পরবীন্দ্রনাথ একজন হওয়ার পরেও মুসলমানদের কোরআন রিসার্চ করে দেখছি কোরআনের মধ্যে সুন্দর সুন্দর বাণী রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন করুণা পাইতে চাও গভীর রাতে জেগে মাওলার গুণগঙ্গাও তাহার যুদে দাঁড়িয়ে যাও মাওলার ক্ষুদ্রতিক কদমে যখন তোমার কপালটা লাগা দিবা আল্লাহ সামনে এমন এক বাজার মিলল যেই বাজার সুহিলপুর বাজারে গেলে পাওয়া যাবে না হাজিগঞ্জ বাজারে গেলে পাওয়া যাবে না সতপুর শহরের মধ্যে গেলে পাওয়া যাবে না চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায় ডালের দোকানে গেলে ডাল পাওয়া যায় হলুদের দোকানে গেলে হলুদ পাওয়া যায় নুনের দোকানে গেলে নুন পাওয়া যায় তবে আল্লা পাওয়া যায় না আল্লাহ কোথায় পাওয়া যায় এ মুশ্রমানি মান আল্লাহ যদি আল্লাহলাদেশ তোরাহ সহবত লে তোরা তো লেহনাদ মাইলে মোমে িয়া মুসলমান তোমার অন্তুরের সব কোগ আছে ভাগ আছে অন্তুরের মধ্যে দুনিয়ার কথাই শুনতে ভালো লাগে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না পর্দা ভালো লাগে না সত্য কথা ভালো লাগে না হারাল খাওয়া ভালো লাগে না কেন ভালো লাগে না মুসলমান বলেন তো রোগ কি না বলেন তো করমা পোলাও মাছ গোস্তের দোষ না তার জিব্বার দোষ আর জোরে বলেনা चिकित्सा दिवे दिव्य औषध से खाइते भारे ना तब जो जिन मजा पे औषध सेवन करो भार चाहिए लागू ডাক্তারের অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি চিকিৎসা নিতে পারো ঔষধ সেবন করতে পারো দুদিন পরে যেই জিনিস দুদিন আগে তিতা লাগতো আর তিতা লাগবে না মজায় মুখটা ভরে যাবে ঠিক কিনা মুসলমান তোমার এবারত ভালো লাগে তোমার কথা শুনতেও ভালো লাগে না আগে যেই নামাজ ভালো লাগতো না একটা মুসলমান পরবর্তীতে নামাজ স্যার আর কিছুই বুঝবে না ঠিক কিনা মুসলমান আগে চুরি ডাকাতি করছে এখন আইসা আর আগের মতো জেনা করে না না আগের মতো সুন্নতি যেন কর্ত ব্যয় সেভাবে চলে না আগে মিথ্যা বলতো এখন মিথ্যা বলে না हाथ नष्ट करते मुसलमाना भारत शुरू हो गा मुसलमान जे जेठाए ना क्यों बंधुगण एम एक बजार तुम्हारे बजार मिलल এমন একটা বাজার তুমি বাড়ির সামনে পাই না পাঁচ দিন পর্যন্ত আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে খাটতে পারি আশা করা যায় আল্লাহ রাত আগামী জীবনের কোনা ক্ষমা করে যান করে দিবে এ ক্ষমতা আছে ধারাবাহিক সাথে সাথে নবীজির লক্ষ লক্ষ হাদির শরীফের মধ্যে সটারা হাদিস শরীফ তেলাওয়াত যতটুকু তৌফিক হয় আজকে আসরের নামাজ তারপর আসরের নামাজ হবে রাজি আসুন সবাই যেহেতু আজকে শেষ দিন ঠিক আছে তো যাই হোক যাই হোক এর অনেকগুলো নাম আছে পারবেন কারণ কি শুধু সুরা ফাতে আছে আমরা বেশি পরিচিত ওই বাংলাদেশ থেকে এক মূর্খ মানুষ সৌদি আরবে গেল সৌদির থেকে বাড়িতে ফিরার পরে কিভাবে সব আরবিতে শুধু তিনটা জিনিস বাংলায় বলে কি কি আলহামদুসি টা বাংলায় বলে আজামটা বাংলায় দেয় আর সালাম বাংলায় দেয় বাংলায় দেয় কথা বুঝেন নাই মানে কথাটা আমি বুঝাতে চাইলাম এটাই সব সময় সৌদি আরবও তো এরকমই হয় সালাম বাংলাদেশের যেরকম সৌদি তেও আজান বাংলাদেশে যেরকম সৌদিতেও তো সুরা ফাতেহা সারা বাংলাদেশে যেরকম সারা বিশ্বেও সেরকম উদাহরণটাতেই আমি এটাই বুঝাতে চাচ্ছি আর একটা নাম হলো সুরাত দুইটা নাম কেন্দ্রীয় নাম প্রধান নাম कार्यकर्ित दिखे लक्ष्य सुरार वि लक्ष्य नामग्रिक विषय दिखे लक्ष्य कर উন্মোচন করা খোলা আরম্ভ করা শুরু করা শুরু করা যেহেতু যেহেতু আলহামদুল সুরার মাধ্যমে ফোর শরীফ শুরু করা হয়েছে কোরআন ওপেন করা হয়েছে ছয়টিকে লক্ষ্য করে ফাতিহা করে নাম রাখা হয়েছে আলহামদুল কেন রাখা হলো এই কোন আওয়াজ নাই প্লিজ কোন আওয়াজ করবেন না আলহামদুল সূরা কোন শব্দ দিয়ে শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুল শব্দটি দিয়ে শুরু ঠিক কি না এই শব্দের দিকে লক্ষ্য করে আলহামদুল সূরার নাম আলহামদুল করে রাখা হয়েছে আরেক নাম উম কিনা কোরআনের মা কেন বলা হল বলে ত্রিশ পারা কোরআনের মধ্যে যা আছে সুরা ফাতেহার মধ্যে অর্থাৎ ত্রিশ পারা কোরআন সুরা ফাতেহার ব্যাখ্যা এক সুরের ভিতরে কি পুরো ত্রিশ পারেন মুখস্ত আলোচনা গুলো ভালো করে বুঝতে হবে কিসের সূরা এই জন্য দেখবেন হুজুরদের কাছে গেলেই গেলেই চূড়া ফাতে তারা সুরা মধ্যে এমন কোন চিকিৎসা নাই এমন কোন রোগের চিকিৎসা নাই আছে অর্থাৎ প্রত্যেক রোগের চিকিৎসা একটা ভবিষ্যতে আনবে আনবে সব রোগের চিকিৎসা কোথায় আছে জুড়ে বলেন একটা রোগের চিকিৎসা নেই চিকিৎসা নেই সেটা কি সেটা কি মৃত্যু मृत केोगे चिकित्सा ही था डावस्था दरकार दरकार उत्तर उत्तर रोग चिकित्सक सुरा पाते हाथ दुब चिकित्सक जबान चिकित्सक पसंद वाला जबान होते हो। আর যিনি চিকিৎসা নিবেন রুগীর সন্দেহ নাই সন্দেহ কিন্তু এই দুইজন দুইটা শর্ত যদি না পাওয়া যায় তখন কি করবে আর শর্ত না পাওয়া গেলে তার চিকিৎসায় কি হবে না কি হবে না আর একটা প্রশ্ন আপনাদের ভিতরে আসতে পারে আসতে পারে যেহেতু চিকিৎসা চিকিৎসার মাধ্যমে চিকিৎসকরা টাকা পয়সা নেয় নেয় কথা হয় না আপনাদের এলাকায় ফ্রি চিকিৎসা নাকি দিবেন আমি বলবো আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার আপনি মানলেই বা কি না মানলেই বা আপনার জবাব আপনি দিবেন আমার জবাব আমি ঠিক কিনা কর্মচারী কাজ করে একজন মানুষ গেল একটা কাজের জন্য এই কাজটা কেমন কি করবে না সেটা মালিক বুঝবে না আপনার সেটা আপনার মালিকের সাথে বুঝবে বলে না আমি আল্লাহ গোলাম আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি বলে সুরা আলার ভিতরে আল্লাহ কি বলে অর্ডার করলেন বাতাক কি ওয়াজ করো আপনাদের প্রশ্ন না থাকলেও আমি উঠা করবো কারণ আমার দায়িত্ব আমি আল্লাহর কাছে জবাব দিয়ে হবো সে জবাব দিয়ে যাতে অন্তত এতটুকু আল্লাহর কাছে বলা দিতে পারে আল্লাহ যদিও আদায় করতে পারিনি চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ সুরা হাত চিকিৎসা করে টাকা নিতে পারবে ইমাম সাহেব চিকিৎসা করে তাহলে কি পারবে ইমাম সাহেব যদি বলে আমি টাকা নিব টাকা নিতে পারবেন টাকা কিন্তু যদি টাকা নেয় সব পাবে না যদি সবের নিহত চিকিৎসা করে তাহলে টাকা নিতে পারবে না নিতে পারবে না নিযতে করে সুরাওয়াত চিক সুরা মাধ্যমে চিকিৎসা করে টাকা নিতে পারবে কোন নিয়তে ব্যবসার নিয়তে কিন্তু সব পাবে না যদি সবের নিয়তে করে তাহলে টাকা নিতে পারবে না সুরা মৃত্যু ব্যক্তি চিকিৎসা করতে পারে চিকিৎসা করা যাবে না মৃত্যু ব্যক্তির জন্য তেলাওয়াত করতে হবে কিসের নিয়মে কিসের নিয়মে জোরে বলেন তেলাওয়াত করলে টাকা নেওয়া যায় বলেন তাহলে কি হলো কি দাঁড়ালো যদি মৃত্যু ব্যক্তির মৃত্যু ব্যক্তির জন্য চিকিৎসাই হবে না মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা চিকিৎসা করা অর্থাৎ তেলাবাত করা সব ছাড়া কোন অপশন নাই সবের নিয়মা এটা আমরা বুঝি না সুরা নাম সুরা আরেক নাম কি অর্থাৎ কোন নিয়ম পদ্ধতিতে আমরা দোয়া করবো সেই দোয়া করার নিয়মটা দুনিয়ার মানুষকে ডেকে বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর দরবারে কিভাবে দোয়া করতে হয় তোমরা জানো না এই কিভাবে দোয়া আমি আল্লাহ তোমাদেরকে শিখায় দিব ভয় নাই চিন্তা নাই আল্লাহ কিভাবে চাইবো আল্লাহ দরবারে কিভাবে হাত তুলবো এই নিয়ম যেহেতু জানি না আল্লাহকে কিভাবে ডাকতে হয় তাও যেহেতু জানিনা এজন্য আল্লাহ ডাক দেওয়া বললেন এ বিশ্ববাসী মানব মন্ডলী আমি আল্লাহর দরবারে কোন পদ্ধতিতে এক নম্বরে যখন আমি আল্লাহর দরবারে দাঁড়াইবা এক নম্বরে আমি আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করবা এক নম্বরে কি করতে হবে এক নাম্বারে আল্লাহর প্রশংসা করতে হবে तब प्रशंसा प्रशंसा करवाजी से शब्द, बा, शब्द गुरु शिखा दिल्ली शिखाइया दी आल्लर का नियमतान्त्रिक भाव ना चाहते पर তোমার চাইতে কপাল করা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আর একটা হইতে পারে না দেখি না আল্লাহ প্রশংসা করব কিভাবে আল্লাহ প্রশংসা করতে হয় আল্লাহ শিখা দিলেন আল্লাহ শব্দ বানা দিলেন আল্লাহ কোন আল্লাহ করোবা আলামিন যিনি সমগ্র জগতের প্রতি পাল সমস্ত প্রশংসাটা সমস্ত প্রশংসা জন্য যিনি সমগ্র জগতের প্রতি دنیائے آسمان کے مالک دنیا کے مالک اپنا ہمارا حیات موت کے مالک ان الصلاتی والسکی وما حییا ومماتی لله رب العالمین المسلمانی মুসলমান এ মুসলমানি মন্দার সব কিছু রুম মালিকমান তুমি কেমন মুসলমান মুসলমান কাকে বলে মুসলিম মানে আত্মসমর্পণকারী মুসলমান অর্থ হলো আত্মসমর্পণ করা কিভাবে শিকার দিচ্ছেন আল্লাহর সামনে কিভাবে আত্মসমর্পণ করবো আল্লাহ তাও শিখায় দিলেন मुखे का ठीक आल्ला प्रशंसा कि शब्द शिखा दिलेन की मुखस्त करबू আল্লাহ যদি দোয়া করতে হয় প্রথমে কি করতে হবে কার প্রশংসা করবেন তাও শিখাইলেন কিনা আপনারা আল্লাহুল্লা আল্লাহ শিখাইয়া দিলেন সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত প্রশংসা হয় যদি ভালো হয় মাস্টার যদি ভালো হয় তাহলে তো আপনার কার প্রশংসা করেন টেইলারের প্রশংসা করেন ঠিক নদীর মধ্যে সুন্দর একটা পাওয়া গেল আল্লাহ বললেন সমস্ত প্রশংসা কারা গেল সব তো আল্লাহ না কিছু তো মানুষের প্রশংসা আছে আপনার বিবি বড় সুন্দরী সুন্দরী বড় ভদ্র বড় আপনার বাড়ির মানুষ আপনার বাবা মা বলে আমার পুত্র আমার বউ বড় ভালো ওই আল্লাহ প্রশংসা কোথায় আপনি তো বউয় প্রশংসা করলেন পাঁচ দিন পর্যন্ত তাপশির চলতেছে যাদের কাছে ভালো লাগবে তারা বললে হুজুরের বয়ান খুব ভালো হুজুর মানুষটাও ভালো হুজুরের কণ্ঠটাও খুব ভালো বলেন তো আল্লাহর প্রশংসা না হুজুরের প্রশংসা যারা বাংলা কোরআন কিনে শুধু বঙ্গাল অর্থ মুখস্ত করে মুখস্ত মাঝে এসেও তারা প্রতি আছে না নাই বাংলা কিনছে অর্থ আছে তাপসিল আরে যে কোরআন জানেন যার এলেন নাই তার জন্য বাংলা হোক যা হোক তার জন্য তখনই আপনার প্রশ্ন করবেন কত শব্দ নয় মিথ্যা বোঝা গেল এলেন না থাকার পরেও যদি কেউ কোরআনের অর্থ বুঝতে চায় আমেরিকাতে যাও তারপর কথা বুঝলেন কিনা এবার আসেন এজন্যই ব্যাখ্যার প্রয়োজন আল্লাহ বলেন সমস্ত প্রশাস আলার জন্য অথচ আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই দুনিয়ার মানুষের জন্য জিনিসের জন্য কিছু প্রশংসা হয় বইপরীত্য পাওয়া গেলাম না অন্য কেউ দান করছে আমি বানিনি কে বানাইলে কে দান করলেন আপনার যদিও আমার প্রশংসা করা হয় যদিও মানুষের প্রশংসা করা হয় তবে সমস্ত প্রশংসার মালিককে কারণ সব দানকারীকে মুসলমান কোন মানুষ নিজের থেকে যোগ্যতা সম্পন্ন হইতে পারে না ভালো হইতে পারে না যদি নিজের থেকে পরিষ্কার হওয়ার জন্য বিভিন্ন কোম্পানির সোনো পাউডার লাগায় কিন্তু কাজ হয় না গসতে গসতে চামড়াউ কাজ হয় মানুষ নিজের থেকে সুন্দর হতে পারে না গাছের ফল নিজের থেকে সুন্দর মিষ্টতা নিজের থেকে অর্জন করতে পারে নাই সবকিছু কে দান করছেন করে বলেন যেহেতু আল্লাহ দান করছেন যদিও মানুষের প্রশংসা করা হয় তবে মূল প্রশংসার দাবি আপনার প্রশ্ন ঠিক কিনা আমরা যেটা দেখি সেটাই বলি আসলে আর্থিক ভাবে কোন একটা জিনিস আছে সেটাও ভাবা দরকার ঠিক কিনা মুসলমান আল্লাহ নিজে শিখাই দিলেন আল্লাহ কাছে দোয়া করলে এক নম্বরে কি করতে হবে আর ও বলেন এক নাম্বারে প্রশংসা করতে হবে কিভাবে প্রশংসা করতে হবে আল্লাহ শিখাইলেন কিনা তাও শব্দ দিয়া প্রশংসা করবেন তাও আল্লাহ শিখাবেন কিনা কোন শব্দ দিয়া প্রশংসা করবেন বলেন তো এক নাম্বারে আল্লাহর প্রশংসা করতে হবে কোন শব্দ দিয়া প্রশংসা করব সেটা দিলেন হবে সেটাও আল্লাহ শিখাই দিলেন এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা দুই নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করবা এক নম্বরে কি করতে হবে কে শিখাইলেন শব্দ শিখাইলেন কিনা দুই নাম্বারে মনে রাখবেন মুখস্থার বর্ণনা করবা তা অত তোমার জানা নাই এজন্য আল্লাহরণ বন্ধ আমার ছেলে নাই মেয়েরাই আত্মীয় স্বজন নাই একমাত্র আদর এর বন্ধা তুমি যাদের পথ এজন্য আমি আল্লাহ তোর পদে পদে সব কিছুর সিরিয়াল মেন্টিং করে দিয়েছি এরপরে যদি তুই তা আয়ত্ত করতে না পারো আমি আল্লাহ করে রেখেছি এক নাম্বারে কি করতে হবে দুই নাম্বারে আল্লাহর গুণগান কে শিখাইলেন এবার গুণগান কোন শব্দ দিয়ে করবেন সেটাও আল্লাহ শিখা দিলেন মা রাহ আল্লাহ তুমারক মানো ভাই আল্লাহ অকমানো ভাই আল্লাহ আল্লাহ তুমের আর রহমানের রহিম আল্লাহ তুমি দয়া মত অতিশয় দয়ালু আল্লাহ তুমি বার অতি দয়ালু রহমান শব্দের অর্থ হইল দয়া যদিও দুইটা শব্দের অর্থ এক দেখা যায় তবে দিক থেকে দুইটা শব্দের অর্থ কার্যকরিতা আসমান জমিন ব্যবধান একটা ব্যবধান করেছেন যেমন রহমানের দয়া আল্লাহ দুনিয়ার সবার উপরে দেখাবেন রহিম শব্দের অর্থের দয়া আল্লাহ আসরাদের উপরে প্রযোজ্য করবেন প্রয়োগ করবেন আবার কেউ কেউ ব্যবধান করেছেন রহমান শব্দের দয়া আল্লাহ মুসলমান আর দুনিয়ার মধ্যে যাতে না হয় আতের গুনগান যাতে করা হয় এজন্য রহিমে এক জায়গায় করে আল্লাহ রকম আলমিন শিকার দিলেন এবং আমি আল্লাহ বরবারের চাও কিভাবে চাইব আমি আল্লাহ শিখা দিলাম এক নাম্বারে আমি আল্লাহর প্রশংসা করবা কিভাবে করবা কোন শব্দ দিয়া করবা সেটাও আমি আল্লাহ শিকা দিলাম দুই নাম্বারে আমি কোন শব্দ দিয়া গুন গান করবা সেটাও আমি আল্লাহ শিকা দিলাম আর তিন নাম্বারে কি করবা এবং তিন নাম্বারে আমি মাওলার মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করবা এই বড় লোকের জল কে আস আজকে পারলে আসো আজকের মালিক একমাত্র আমি আল্লাহ দুনিয়াতে বলছো পড়বো না কে নামাজ পড়াবে রোজা রাখবো না কে রোজা রাখাবে হজ করবো না কে হস করাবে ফিরাবে আজকে বাড়লে আমি মাওলার সামনে বলো কারণ আজকে মাওলার সামনে বলার ক্ষমতা কারণ এই শক্তিও থাকবে না এ মুসলমানি মাম্বা এজন্য তিন নাম্বারের শিকার দিলেন ख शब्द की दिए करते शब्दा क्या नम्बर की গুনগান করার জন্য কে বললেন কি শব্দ দিয়ে আল্লাহর গুণগান বর্ণনা করব এই শব্দ কে শিখালেন কি করবো আল্লাহর মর্যাদাবাদ কথা বর্ণনা করব কে শিখালেন কোন শব্দ দিয়ে করব মা লিখিয়া উমিদ্দিন এই শব্দ কে শিখালেন আল্লাহ শিখালেন মুসলমান এখান থেকে শিখেই আমরা চেয়ারম্যান এমপির কাছে তার কাছে অনেক মেম্বার দেয় অনেক চেয়ারম্যান দেয় দরখাস্ত লইয়া দুই কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা বৃষ্টি হলে ভিজে যায় কাদা হয়ে যায় জনগণ হাঁটতে পারে না বিভিন্ন দরখাস্ত নেওয়া যায় কিনা प्रशंसा महोदय सदस्य अपने बड़ भलो मानूस आपनार नाम हमें खुद भलो भाव करते আপনার নাম আমরা সুনামের সাথে স্মরণ করতেছি তিন নাম্বারে ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করা হয় আপনার মতবার কেউ নাই আপনার সাথে কেউ নাই এই এলাকায় আপনি আসলে আপনিই বড় আসন সম্মানের আসন আপনার আপনার মর্যাদা সবচাইতে বেশি তিনটা জিনিস আল্লাহ পদ্ধতি শিখায় দিলেন এক নাম্বারে প্রশংসা দুই নাম্বারে গুন তিন নাম্বারে মর্যাদা এক নাম্বারে দুই নাম্বারে তিন নাম্বারে যে সাথে আপনার সম্পর্ক নাই আপনার কাছে আমি কিছু চাওয়ার অধিকার রাখি না আপনার দেওয়ারও দায়িত্ব থাকে না দায়িত্ব থাকে ঠিক কিনা দুনিয়াতে যার সাথে তার সম্পর্ক থাকে থাকে দায়িত্ব থাকে যেমন সন্তানের দাবি পূরণের একটা দায়িত্ব থাকে ঠিক কিনা কিন্তু বাহিরের একটা লোক একটা ছেলে এসে আপনার কাছে চাই বাহিরের ছেলে আপনার কাছে চাইলো আসলে চাওয়ার অধিকার তা আছে কেন নাই তার অপরিচিত একটা সন্তান এক মানক আপনার কাছে চাইলো যদিও অধিকার নাই তার চাওয়ার আপনার কিন্তু দেওয়ারও দায়িত্ব নাই আপনি দিলে দিলেন না দিলেন কারণ কি সম্পর্ক এখন মন্ত্রীর কাছে আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে আমি আপনার এলাকার জনগণ আমি আপনার মাকে ভোট দিয়েছি সম্পর্ক বর্ণনা করছি এই বর্ণনা করার পরে কি করতে হবে আল্লাহর সাথে বন্দার সম্পর্ক বর্ণনা করতে হবে এ বন্দার সম্পর্ক গীত তোমার তো জানা নাই হয়তো তুমি আ বলতে বল বা এজন্য আমি আল্লাহর সম্পর্কের কথাটাও জানাইয়া দিলাম তোমার সাথে আমি আল্লাহ সম্পর্ক কি আল্লাহ জানা দিলেন মেরা শুভ গলত শ্যাম গলত সব হি গলত হয় মে শুভ হল শ্যাম গলত সব হি গল मेरा सब हो गलत हो गलत सब ही गलत अल्लाह की रहमत की सवा कुछ नहीं आए अल्लाह की रहमत की सवा कुछ ही नहीं आये तुम जलील जहादात बहुर हाल तुम गहदार एक नंबर अल्लाह कुशम शुल तीन नंबर আল্লাহর আজ্ঞা পালন আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর যে যারা ইবাদত করে আমরা যারা ইবাদত করি আমরা গোলাম আল্লাহ হলেন মনি মনি আমরা গোলাম আল্লাহ ম মুসলমানি মান্দার আল্লাহ শিখা দিলে আল্লাহ তোমার সাথে আমাদের আপনি আমাদের লামিয়ালি আমরা আপনার ছেলে নাই মেয়ে নাই আপনি কাউকে জন্ম নাই আপনি কাউ থেকে জন্ম নেন নাই আল্লাহ কানো একমাত্র কারণ আপনার আপনি বন্দা আপনি বন্দাকে বড় ভালোবাসে আল্লাহ ইলা ইউল তৈত আল্লাহ স্বাস্থ্য যাতে তোমার ঠিক থাকে এজন্য আল্লাহ রাত্র দিলেন ঘুমানোর জন্য রাত্র দিলেন ঘুমানোর জন্য এম সলাম যাতে তোমার স্বাস্থ্য ঠিক থাকে কিন্তু তুমি ঘুমাইয়া যাও আল্লাহ কিন্তু ঘুমান্না আল্লাহ সিনা তোমারা আল্লাহ ঘুমান্না আল্লাহ চন্দ্রাও আল্লাহ তার আসতে পারে না না আল্লাহ সব সময় এ মুসলমান যে এবাদত করি আসলে এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে না যাক কিন্তু সম্ভব নয় আমরা যে ইবাদত করি এ দ্বারা আল্লাহকে পাওয়া সম্ভব সম্ভব করা হয়ে যাওয়া একা থাকা এটাকে বৈরাগ্য জীবন বলে বর্তমান জমানায় যায় তবে আগের কার মধ্যে যায় ছিল নির্বেত আলবাদে আল্লাহ হেবাদত করবে এই লোকটা ওই জঙ্গলের উদ্দীতেই একটা জায়গা পাইলো যেখানে সাথে দুনিয়ার অন্য কোন অঞ্চলের কোন যোগাযোগ নাই এখানে चले गांच सचर पांच बचर पर आल्ला जानि मारा द এই জন্য এক নম্বর দরখাস্ত আমি যেন শেষ দাবস্থায় দুই নম্বর দরখাস্ত আল্লাহ পর্যন্ত আমি থাকি আল্লাহ করছেন ঘটনা কে বর্ণনা করলেন কেমন কেউ যেতে পারবে না কিন্তু আল্লাহর শেষ দিয়ে আসেন ওখানে ওখানে কেউ যেতে পারবে না তবে আল্লাহর কুত্রব দেখু ওই লোক ওই আল্লাহর মারা যাওয়ার পরে ডাকিয়া বলতেছে আমার অনুগ্রহ এবং দয়া দিয়া তোমাকে মাফ করে দিলাম জঙ্গল বাসী হয়ে গেলাম আল্লাহ যদি অন্ততে এতটুকু কথা বলতেন তুমি এবাদত করছো যাও এবাদতের কারণে তোমাকে মাফ করলাম অন্তরের খবর আল্লাহ জানেন কিনা এজোরে বলেন আবার কিছু পীর ফকির ভেয়ী রয়ে গেছে তারা বলে আমরা তারাও নাকি বলে তারা অতীত বর্তমান ভবিষ্যত জানে কি আসেনি টিভির মধ্যে বড় বড় স্লোগান দেয় আমাদের অমুক বাবা অমুক দেওয়ানো ভবিষ্যৎ আমি ভবিষ্যৎ জানি সাথে সাথে একটা থাপ্পর লাগাই দিবেন যদি বলে থাপ্প একটাই উত্তর দিবেন তুমি না ভবিষ্যৎ জানো তুমি কি যাই না আস এখানে আমি একটা থাপ্পল লাগাই দিব বুঝেন না পারবে জাহান্নামের কিনারায় দাঁড় করা আল্লাহ রুঘু জাহান্নার দাঁড় করায় কিন্তু এমন পিপাসা তো মনে হয় এখনই মারা যাবে আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না থর থর বয় কাঁপতে খুব পানি পাবে কোন মানুষ একটি লোক। পানিওয়ালায় ডাক দিয়ে পানি দিতে পারি মাগনা নয় বিনিময় দিতে হবে বলে কি দিতে হবে বলো কয়েক খালে পাঁচশো বছরের হেফাজত দিতে হবে পাঁচশো বছরের পানি আল্লা অনুবাদ দরবেশ বললো দেওয়া দিলাম পানি পান করলো আল্লাহ ফিরিস্তাদেরকে হুকুম করলো দরবেশকে ডাকো দরবেশকে হাজিরি করা হলো এ দরবেশ এবার দিয়া মাপ এত সহজ নয় আল্লাহ দেওয়া লাগছে ঠিক কি না আল্লাহ কখনোই না দেয় তো যাবে না আল্লাহরের দয়া লাগবেই লাগবে আল্লাহর লাগবে ঠিক কিনা মুসলমান ইমান দল্লা সাথে সম্পর্ক বর্ণনা করো সম্পর্ক কিভাবে বর্ণনা করব আল্লাহ শেখা দিলেন সম্পর্ক আল্লাহ তুমি আমাদের মনে ভাবে তোমার গুলা আল্লাহ জানা দিলেন স্মরণ করা দিলেন রুগ জগতে বসে তোমরা যেভাবে আমি আল্লাহের সম্পর্ক বর্ণনা করছো ওই সম্পর্কটা বর্ণনা করো দেখি না কি সম্পর্ক বর্ণনা করেছিলাম রুহুজতে বসে একটা প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রিক আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই জবাব দিয়েছিলাম বালা আলদার সম্পর্ক জিজ্ঞাসা করছেন আমি তোমাদের প্রভু তোমাদের সম্পর্ক কি অনুযায়ী উত্তর দিছে কিভাবে কিভাবে স্কুলে মধ্যে যাই আসি খোক ছাত্রদেরকে ডাক দিছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে ছাত্র দ্বারা জবাব দিল উনিশশো সালে ডিসেম্বরের ষোলো তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে মুসলমান বলেন সব ছাত্র পড়ে না কিছু আছে ঘরে ঘরে কথা না। পড়ে না জানি না বাংলাদেশ স্বাধীন কত সালে হয়েছে কত তারিখ হয়েছে জানিনা তবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর ছাত্র যেহেতু বলছি উনিশশো ১৯৭১ সালে আগেও সালে যদি ওদেরটা ঠিক হয় আমাদেরটাও ঠিক হবে যদি ওরা পাঁচ নাম্বার পায় আমরাও পাঁচ নাম্বার পাবো আর যদি ওরা করে আমরা শেষ পর্যন্ত সবাই বললো উনিশশো একাত্তর সালে আচ্ছা বলতো বলতো তিনের পরে যারা বলল যোগ্যতায় বলছে না শুনে বলছে আর যারা বলে ইমাম উম্মের কান্দার ইমা মুক্তি আপনি আমাদের প্রভু এবার গুরুত বালা শুনে না জট কোথায় শুনে তার উত্তর দিয়া আল্লাহ কোরআনের উনত্রিশ নাম্বার পাড়ার সুরায় মু শুরুর দিকে বলেন আল্লাহ দু মধ্যে কেন বাড়াইলেন আল্লাহ স্মরণ করা দিলেন আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মধ্যে দুইটা কারণে বাধাইছি এক নম্বরে কেন বাধাইলাম পরীক্ষা কেন পরীক্ষা করবেন এবার আসেন তিন নাম্বার ছাত্রগুলার জবাব দিলেন সবাই হা আপনি আমাদের প্রভু এবার ঘুরে বলছে তো বলছে না চাই চাইলেই পাবো না পাবো না সম্পর্ক আমরা বর্ণনা দুই তার মধ্যে ভেজাল আছে কারণ কেউ যোগ্যতায় বর্ণনা করে কেউ অযোগ্যতায় বর্ণনা করে ঠিক কিনা একই নাম্বার পাও পাঁচ নাম্বার পাও কিন্তু আমি শিক্ষক জানি তোমাদের সকলের সমান নাম্বারে পাওয়ার অধিকার নাই আছে নাকি প্রশ্নের উত্তরের দিকে আমি যদি তোমাদেরকে সকলকে সমানোমাদেরকে আমি এখানে আমার জানা অনুযায়ী যদি কাউকে কম নাম্বার দেই কাউকে বেশি দেই কাউকে পাঁচ নাম্বার দেই কাউকে ফেল নাম্বার দেই ফেল ও শিক্ষক ওই যাকে পাশ করালেন তিনি যে উত্তর দিয়েছে তাহলে আমি কি করতে পারি এর মধ্যে একটা কার্ড আছে একটা আছে আমি যখন প্রশ্ন করলাম জবাব দিয়েছি प्रश्न उत्तर सवार सठी प्रश्न उत्तर अनुज जान नाम ওই জাহান পাল্টা প্রশ্ন করো তুমি এই প্রশ্নের সম্মুখীন আমি আল্লাহ হতে চাই না এজন্য মধ্যম পঞ্চায়েত অবলম্বন করা দরকার যার মাধ্যমে যার নিজের যোগ্যতা অর্জন করতে পারো সেটা কি শিক্ষক ডাক দেওয়া পরীক্ষা সেটা কি ওই পরীক্ষার হলে যাও পরীক্ষা ওই পরীক্ষার হল কোথায় হবে সে পরীক্ষার হল নির্ধারণ করবো আমি শিক্ষক পরীক্ষার হলে ডুববা কখন বের হইবা কখন সেটাও নির্ধারণ করবো আমি শিক্ষক ঘন্টা কি স্বাধীনতা পরীক্ষা হলে যাওয়ার পরে কেলা শুনে যেমন আমি বেত নিয়ে দুটি নিয়া দুটি নিয়ে জল্পনা তোমাকে পুরনো স্বাধীনতা দেওয়া হবে ক্লাসরুমের মধ্যে তুমি পড়া না পারলে না লেখতে পারলে যেমন তোমাকে স্বাধীনতা দিলাম ইচ্ছা করলে তুমি সঠিক উত্তর দিতে পারো ইচ্ছা করলে তুমি ভুল উত্তর দিতে পারো এই পরীক্ষার্থী স্বাধীনতা দেওয়া হবো তবে পরীক্ষার্থী বারো করে জেনে দাম স্বাধীনতা পাওয়ার পরে প্রশ্ন উত্তর যদি সঠিক ভাবে তুমি পাঁচ নাম্বার পাইবা তুমি চাকরিও পাইবা সম্মানও হইবা তবে তিন মাস পরে যখন রেজাল্ট বের হবে তিন মাস পরে যখন ফলাফল বের হবে ওই ফলাফল দেখে তুমিও কাঁদবা তোমার বাবাও কাঁদবে মাও কাঁদবে শত কাঁদলেও নাম্বার পাওয়া যাবে না পরীক্ষণি হায়াত কি তবে বন্দা পরীক্ষার হলের মধ্যে একটা স্বাধীনতা দিব কি স্বাধীনতা আল্লাহ চোদ্দটা কসম খেয়া করেন কয়টা কসম স্বাধীনতা দিলাম তবে বাংলা স্বাধীনতা পাইয়াও তুমি যদি মসজিদের মধ্যে যাও আমি আল্লাহ বড় খুশি হি তুমি আমি আল্লাহটাকে সরা দিয়া যদি তোমার পাতা দেওয়া হবে না সুদ গুস খাও পাতা দেওয়া হবে না তবে বন্ধ যখন মারা যাওয়ার পরে ফলাফল বেরোই এইসে আমরা কেন আসলাম আল্লাহ কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন এর উত্তরে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিয়েছেন এক জায়গায় আল্লাহ ভাবেন لا اعبد تول الجن والانس الا, إلا ما خلق تول الجن والانس بها ما خلق تول الجن والانس بها زز عبادات استماع قصود এবং মন্ত্রী এমপি হইবা চেয়ারম্যান মেম্বার হইবা এজন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই এবং দা দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমি মামলা আর গুলামি করার জন্য টিক কিনা নামের আগুনে ওই রু র মধ্যে দুঃখ তোমার পেটের মধ্যে গুলো চেয়ে গলে পায়ে খানা রাস্তা দিয়ে পড়ে যাবে মুসলমান সহ্য করতে পারবেন কি না একটু পরীক্ষা করেন এক যুবতী মামার হয় কত দূর যাওয়ার পরে যেহেতু মহিলা মানুষ মেয়ে মানুষ রাস্তার কিনা আস্তে আস্তে হাতে কত দূর যাওয়ার পরে মা গ্রীবেরা হয়ে গেছে আরে বাড়িতে যে ফিরে যাব তাও সম্ভব নয় কারণ বাড়ির রাস্তা এখন বেশি দূরত্ব হয়ে গেছে যদি যেতে হয় মামার বাড়ি যেতে হবেই হবে যুবতী বুকে সাহস আর হয়ে গেছে কত যাওয়ার পর দুই গ্রামবাসীর মধ্যে দুই এলাকার মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেছে ঝগড়া শুরু হয়ে গেছে মেটা চিন্তা করল আমি প্রতিপক্ষের প্রতিপক্ষ মনে করবে আমি অপর দলের ফলাফল হবে দুই পক্ষের হাতে আমার ইজ্জত হারাতে হবে কি করা যায় আশপাশ কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা হঠাৎ টাকা দেখে একটা ঘর দেখা যায় ঘরের মধ্যে একটা আলো কাছে গিয়ে দেখলাম এটা কোন মানুষ বসবাসের ঘরে নয় এটা মসজিদ ওই মসজিদের আমাকে একটু জায়গা দাঁড়াও আমি অল্প সময়ের মধ্যে চলে যাব বা সকালে চলে যাব যুবক দাঁড়িয়ে বলল আমার মা নাই বাবা নাই আমি পাশে একটা চলে আর যদি তোমাকে এলাকার মানুষ আমাকেও বড় পছন্দ করে বড় বিশ্বাস করে বড় ভালোবাসে কিন্তু তোমাকে যদি নামাজ পড়তে সে মুসল্লিদা যদি তোমাকে মসজিদের মধ্যে দেখতে পায়। আমি যদি কোন অসৎ কাজ না আলোচনা করবো কি আলোচনা ও বুনিয় হসনত আসনতো বুজুর্গ কি জরুর গুলাম পুনা বনালে আদা তুনে কোক রিয়মা বাড়ি আল্লা পাঁচ দিন পর্যন্ত পবিত্র কালামের তফসিল হয়ে গেল আল্লাহ জানিনা মা কথায় আলোচনা করতে পারছি কিনা আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনা আল্লাহ প্রত্যেকের মনের নেই করছে বড় কষ্ট করেছে বড় ত্যাগ স্বীকার করেছে मानुष के दिन कथा सुनान आयोजन तुम्हें नजरिया ड्रद्धा करा मेधाश्रम दियाऊला परामर्श बुद्धि के सार्थक कर अल्ला दिया। दिया के लो अल्लाह প্রত্যেককে দিনের সহি রমজান পাওয়ার পর যদি গুনা ক্ষমা করাইতে না পারি আরে তাদের ধ্বংসের জন্য নবীজি দোয়া করছেন আল্লাহ তুমি আমাদের ধ্বংস দিও না प्रत्येक कर प्रत्येक घर थे कुरान दारी पुरुष के नाम बनाइया द থেকে হেফাজত করো হিংসুকে হিংসার থেকে হেফাজত করো দুশ্মনের থেকে হেফাজত করো আল্লাহ বিদেশের মধ্যে আছে জানি একই অবস্থা আছে সেখানে এখন বলতে তাদের কেউ নাই আহ্লা তোমার কুদ্র দিন হাতে সমর্থ করে দিলাম আল্লাহ তুমি তাদের সহিবার পর্যন্ত যত মোহাম মুসলিম মুসলিমে গেল আল্লাহ প্রত্যেকে আল্লাহ বিশেষ করে শিও বিদায় বাগানে কলা বাগানের আসপা মুসির প্রায় অবস্থানে শুধু রয়েছে আল্লাহ ওই সন্তান যখন তাপসির মা এ বাবা আজকে দুনিয়া পাইয়া বিয়া আমি মা কে বলছ তুই জানো না আমি মা কিন্তু তোকে কোনোদিন ভুলতে পারি না। এ বাবা তুই যখন দুনিয়ার মধ্যে জমির মধ্যে পুড়ে যাই এ বাবা দুনিয়ার মধ্যে যখন আস কাম্মা সাত নাই সারা রাত্র কান্ড সবাই বিরক্ত হইয়া যায় আমি মা বিরক্ত না। তোকে আমি শুকনার মধ্যে গুম করাইছি বাবা আস্তে আস্তে বড় হইয়া গেছ দূরে এলাকা বড় করার জন্য গেছ বাবা দূরে চাকরি করার জন্য গেছ বাড়া ওই লেখাপড়া করতে গেলে তুই তো আর বেরো ঘুমাইছো আমি ভাবছি ঘুমাইতে পারি রাই এ বাবা বিদেশের উদ্যোগের বন্ধু বান্ধব নিয়ে আনন্দে কত ঘুরছো আমি ভাবিতে আনন্দে থাকতে পারি রাই बाबाइ मेहमान आलो भलो खबर पक হে বাবা তোর বাবার প্রশ্নের উত্তর আমি দিতে পারি আমার দুই চক্ষুদিরা তোর দল করে বৃষ্টির মতো পানি পা শুরু হয় আমি একসময় কান্না বন্ধ করতে না তোর বাবা আমার পাশে গুলছে মা তোর উপরে হাত গোলা আর দেখে দেখে বলে এ দিদি তুমি আমি বুঝতে পারছি তোমার সন্তানকে দূরে তোমার কোনো লাগে না আমি মা বাবা ভাই বোন সেরে কত আগেই তোমার বাড়িতে আসলাম কত সময় কষ্ট দিছে তবুও তোমাকে সেরে আমি যাইলাই এ স্বামী সন্তানটা কত দূরে চলে গেল एक सप्तार मध्य निया तोदी ए बाबा तोधे के बारि पाई खुशी বুঝাইতে পারবা ভালো খাবার আগে বিছানায় শেষ হয়ে রাত্রে বোবাই যাক কামতি তোর বাবা আমার পাশে বসে জিজ্ঞাসা করে বিদি তোমার কি হলো তুই কেন কাম আমি জবাব দিছি সাবি से जमाइार मेटा को बोलो अब के दिया गल थो আরে তোক্ষণ দেখা গেছে আমি মা তোর দিকে তাই তাইয়া রইছি যখন তুই সুখের আড়াল হয়ে গেছো বাবা আমি মায়ের নামা গন্ধ হয়ে গেছে এ বাবা যদি কখনো খবর পাইছি তুই বিপদে পড়ছ বাড়ির সবাই ঘুমাইয়া গেছে আমি মা ঘুমাইতে পারি চোখের পারে আমি রাত্রে গলায় পাউলা করবার তোর জন্য সম্মান এ বাবা মাকে বাবা ওই আমি মায়ের শাড়ি থেকে কি মায়ের গেলাম তোর নাকের বুদ্ধি জয় এ বাবা আমি বা তোর চুকির চাপড়ে বাসে আরে বাবা আমি মায়ের জন্য তোয়া না করিয়া ফিরিস না তুই বাবা থেকে বলে সন্তান শত্রু মাসের রোদ্র মাত্র মাসের রুদ্র মাত্রা গাম পায় তোর জন্য বাবাকে তিরকার পাতলা কাপড়ের ব্যাগের বাবা কেমন জগায় রাখছো বাবা তুই তো জরুর বিল্ডিং এর সাধে ঘরে চলে পারি বাবা আমাদের জন্য তো না করে বাড়ি কৃষ্ণ আল্লা দেখো তোমার কোন বন্ধা মা হাইয়া শিশুর মতো আর দরজার সামনে দিয়া যাই তো মা পায়ের আওয়াজ পাইয়া ডাক দিছে খবা শনি হা মাসি তুমি এখনো কেন ঘুমাও না মা ওই মা জল বাবা তোকে আমি দেখবো তোকেছে আমি মা খাইতে পারিয়া আরে তোর দিদিও ঘুমাইছে তোর সন্তান ও ঘুমাইছে আমি মা ঘুমাইতে পারিয়া আরে এখন যার দরজা খুলে দেখে বাবা দাঁড়া আছে লাঠির উপরে ভর দিয়া থর থর করে এ বাবা তুমি কেন আসছো শীতের মধ্যে ঠান্ডার মধ্যে তুমি তো অসুস্থ হয়ে खोई बाबा, बाबा तुई ना। आरे तु तो बुजुस्त कथाइया बाबा मत घूम रातारे বাবাকে বাবা বলে ডাকতে পারে না অন্য সন্তানরা বাবাকে বাবা ডাকে মাকে মা ডাকে সন্তানহীন এটিম সন্তান গুলো যখন দেখতে পায় শুনতে পায় hare beta জানি না কার স্বামী নাই সন্তান ভাই নাই মা নাই বাবা নাই আমাদের আত্মীয় স্বসন্দা দাদা দাদিন শাশুরী ভাই বন্ধু মধ্যে চলে গেলো প্রত্যেকের রে পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা তারা বেশি আসি নেজ করো ইমানকে মজবুত করে দাও পূরণ করে দাও শেষ পরিমজান মাছ পাইলাম তাহ আন করার তাও ফিক দাও মহাব্বত রসুলের মহাব্বত রসুলের আদর্শ পালন করার তৌফিক দিয়া দাও রব্বির হাম হুমা কামার রব্বায় رب رحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزوازه وذرياته ونور عرشه أزمعين ورحمنا معهم برحمتك يا أرحمة